মানবতা সমাধানো শিবহা ভিনু হে সিয়া আজমাইন আস দর্শক কাছে পৃথিবীর যে প্রান্ত থেকেই পিস টিভি বাংলার আল কোরআনের ওসিয়ত অনুষ্ঠানটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা গত পর্বে আলোচনা করছিলাম অহংকার এবং অহংকারের একটা বিশেষ প্রকাশ আত্মতুষ্টি আল্লাহ রসুল সাল্লাসলাম বললেন তিনটে বিষয় মানুষদেরকে ধ্বংস করে একটা হলো স্বার্থপরতা আত্মকেন্দ্রিকতা যখন মানুষের উপরে প্রাবল্য লাভ করে যখন মানুষ কোরআন হাদিস মানবতা কল্যাণ ইত্যাদি চিন্তা না করে শুধু নিজের পছন্দ নিজের খুশি মর্জি এটাকেই প্রাধান্য দিতে থাকে আর তৃতীয় ধ্বংসকারী বিষয় হল এজা বকুল্লিমার ইম বেরা ইহি যখন মানুষ নিজের মতে প্রতুষ্ট হয়ে যায় অন্য মতগুলো বিবেচনা করা অন্য মতের প্রতি শ্রদ্ধা প্রকাশ করা অন্যের মতের মধ্যেও কল্যাণ থাকতে পারে এরকম চিন্তা করা একেবারেই বাদ দেয় নিজেরটাই ঠিক এই অবস্থা প্রত্যেকের ভিতরে প্রকাশিত হয় দৃঢ় হয়ে যায় তখন মানুষ ধ্বংস হয়ে যায় সময় দর্শক অহংকার থেকে মুক্ত হতে হবে এজন্য সাহাবে একরাম অনেক চেষ্টা করতেন হাদিস শৈফে এসেছে রসল্লাহ সলাল আলী সাল্লামের সাহাবি খলিফা অমরুল খতরাদ আল্লাহ তালহু সফরে রয়েছেন সিরিয়ার সফরে ফিলিস্তিনের সফরে আবু আবাইদ আবনুলজাররা সেনাপতি তার সাথে রয়েছেন চলতে চলতে পথে উট কেউ টানে কেউ উঠের পিটে চড়ে অমর রাজে আল্লাহ এক সময় উটের পিঠ থেকে নামলেন নেমে নিজের পায়ের চামড়ার মোজা জুড়া খুলে কাঁধে রেখে কাঁধের উপরে উটের ওষুধ নিয়ে টানতে শুরু করলেন আবু অবায়দা রাজে আল্লাহ তালানু বললেন ইয়া মিরাল মনিন আপনি এ কাজ কেন করছেন এই জনগণ এলাকার জনগণ দেখে বলবেটা কি অমর উদ্ খাত্তা রাজানু বললেন লামা আপনি ছাড়া অন্য কেউ যেটা বলতো যে এমন শাস্তি দিতাম যে মানুষ শিক্ষা পেয়ে যেত না কুন আমরা তো লাঞ্ছিত সম্প্রদায় ছিলাম কেউ আমাদের চিন্ত না আজ জান আল্লাহবুল ইসলাম আমাদেরকে আল্লাহ ইজ্জত দিয়েছেন ইসলাম ইসলামের মাধ্যমে আল্লাহ তালা আমাদের ইজ্জত দিয়েছেন কাজেই আমরা ইসলাম ছাড়া অন্য কোন কিছুর মাধ্যমে দুনিয়ার মানুষের চোখে ভালো হওয়ার মাধ্যমে ইজ্জত বাড়াবো এই চিন্তা আসলে আমাদেরকে আল্লাহ আবার করে বে ইজ্জত করে দেবেন সালাম আবদুল্লিবিনিসাল্লাম রদে আল্লাহতালাহু বয়স্ক সম্মানিত সাহাবি খড়ি কিনে পিঠের উপর করে নিয়ে যাচ্ছেন সাথীরা দেখে বলছেন আপনি এটা করছেন কেন তিনি বললেন অন্তরের ভিতরে যেন অহংবোধ না আসে এজন্য আমি এটা করছি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সুন্দর দামি কাপড়ও পরতেন মাঝে মাঝে খুব নিম্নমানের কাপড়ও পরতেন যেন কাপড় আমার মালিক হয়ে না যায় আমি সৌন্দর্যের জন্য ভালো কাপড় পরবো আবার মাঝে মাঝে অতি সাদাশীতে পরব যেন এই কাপড় আমার অন্তরে অস্বস্তি তৈরি করতে না পারে পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই কিন্তু মান দাম কম বেশি হতে পারে কাজেই আমার দুনিয়ার মর্যাদা যেন আমার মনের ভিতরে গেড়ে না বসে এ জন্য চেষ্টা করতে হবে সময় দর্শক অহংকারের বিপরীত হল বিনয় বিনয় অর্থ নত যেন হওয়া নয় বিনয় অর্থ মানুষের কাছে নিজের মর্যাদাকে বিকিয়ে দেওয়া নয় বিনয় অর্থ আত্মনির্ভরশীল হওয়ার পাশাপাশি অন্যের প্রতি শ্রদ্ধাবোধ প্রকাশ করা হৃদয়ে লালন করা আর এই বিনয়ের বিষয়টি আল্লাহ রসুল সাল্লু আসালাম অহংকারের বিপরীতে বারবার বলেছেন একদিকে তিনি বলেছেন মান মাতা যে ব্যক্তি মৃত্যুবরণ করবে মিনগাইরে গুলুলিন ও কী যে ব্যক্তি অবৈধ সম্পদ উপার্জন আত্মসাত এবং অহংকার এই দুটো বিষয় থেকে মুক্ত হয়ে মরতে পারবে স্বভাবত ইমানসহ মরতে হবে দেখা যাবে জান্ ওই ব্যক্তি জাননাতে যেতে পারব অর্থাৎ অহংকার মুক্ত বিনয় আর অবৈধ সম্পদ ছাড়া আমাদের বাঁচতে পারলে দিনের অনেক বিষয় সহজ হয়ে যাবে আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম অন্য হাদিসে বলছেন মান আকালা তৈবান ও আমি সুননাতিন ও আমিনাসুবা ওয়াই খাহু দাখালাল্না আবু সাইদ খুজির বর্ণিত বিভিন্ন সনদে মোটামুটি গ্রহণযোগ্য হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলি ইসলাম বলছেন যে ব্যক্তি পবিত্র খাদ্য ভক্ষণ করবে সন্ন্যাত মোতাবেক চলবে এবং কাউকে কষ্ট দেবে না দুনিয়ার মানুষ তার থেকে মুক্ত থাকবে আর কষ্টের একটা বড়ো দিক হলো অহংকার এটা থেকেই মানুষকে কষ্ট দেওয়া আসে ওই ব্যক্তি জাননাতে যেতে পারবে রসুল বিনয়ের জন্য হাদিস আল্লাহ তালা আমার কাছে ওহি পাঠিয়েছেন তোমরা বিনয়ী হও বিনয়ী হও কেউ যেন কারোর উপরে অহংকার না করে গৌরব প্রকাশ না করে বড়ত্ব প্রকাশ না করে আর কেউ যেন কারোর উপরে জুলুম না করে অন্য হাদিসের রাসলাল্লাহাম বলছেন মা তাওয়াদা আব্দুলিল্লা ইল্লা রাফাহ যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হবে আল্লাহ তাকে বড়ো করবেনই করবেন সম্মানিত দর্শক এখানেও আমাদের মনে রাখতে হবে বিনয় মানে মিথ্যা নয় আপনার মনের ভিতরে অহংকার আছে বিনয় প্রকাশ করছেন এটা ডবল গোনা ভিতরে গোনা রেখেছেন বাইরে মিথ্যা বলে গোনা বলছেন আপনি বলছেন আমি কিছু না আপনি বলছেন আপনি অনেক কিছু আমি কোন বড় আলেম না আপনি আপনার মনে আছে আপনি বড় আলেম এটার বিনয় নয় অহংকার যেমন হৃদয়ের অনুভূতি বিনয় মূলত হৃদয়ের অনুভূতি আপনার হৃদয়ের ভিতরে বিনয় থাকতে হবে আচরণে সেটা প্রকাশ পাবে আর এটা আমরা আগে যেটা বলেছি অর্জিত হবে যখন আমরা সকল নিয়ামতকে আল্লাহর দেওয়া ভিক্ষার সম্পদ বলে মনে করব আল্লাহ দয়া করে দিয়েছেন তখনই আমরা অন্তরের হৃদয়ে অনুভব করব বিনয় যখন আমরা অন্য সকল মানুষের আখেরাত চিন্তা করব আজকে আমরা হয়তো তার সে সত্যই টাকাই বড় শিক্ষাই বলো কিন্তু আখেরাতে কি হবে আল্লাহর কাছে তার কি অবস্থা আমি জানি না আল্লাহ রসুল সাল্লু আসলাম এই মুক্ত হৃদয়গুলোকে কত ভালোবাসেন আল্লাহ তালা সে বিষয়ে বিভিন্ন হাদিসে বলেছেন রুবা আশা আসা সমাজে অবহেলিত মানুষ পাগুলো ধুলো ধুরু গায়ের জামা কাপড় লোকে গুরুত্ব দেয় না সামাজিক মর্যাদা কম তাদের আর এই জন্য অহংকার হৃদয় নেই আল্লাহর কাছে তারা এত প্রিয় যে তারা যদি এই ধরনের কোন মানুষ যদি আল্লাহর কাছে কসম করে বলে যে আল্লাহ এই কাজটা করতে হবে আল্লাহ সঙ্গে সঙ্গে করে দেন আমরা যদি মনে করি যে মানুষটার সাথে আমি কথা বলছি যে মানুষটাকে দেখে তার গায়ের দুর্গন্ধে অথবা কাপড় চুপড় ময়লা দেখে অথবা আচরণের ত্রুটি দেখে অথবা আইলেমের কমতি দেখে টাকার কমতি দেখে আমি তাকে অবজ্ঞাহ করতে যাচ্ছি হয়তো আল্লাহর কাছে সে আমার সে প্রিয় হয়তো আমার অনেক আগে সে জাননাতে চলে যাবে আমার তো অনেক ঘাটতি আছে আমার কত দুর্বলতা আছে আল্লাহ যেটুকু দিয়েছেন নিয়ামত আর এই নিয়ামতের বাইরেও আমার অনেক ত্রুটি বিচ্ছুতি আছে এই সমন্বয় হৃদয়ের ভিতরে যদি ভারসাম্য আসে তখনই বিনয় হবে সত্যকারের বিনয় তা না হলে এটা আরেকটা ভাবে পরিণত হবে হৃদয়ের ভিতরে অহংকার জমাট বেঁধে রয়েছে হৃদয়ের ভিতরে অবজ্ঞা জমাট বেঁধে রয়েছে আমি আচরণে আর্টিফিশিয়ালি কৃত্রিমতার সাথে কিছু বিনয় করছি এর নাম বিনয় নয় আল্লাহ রসুল সাল্লাম তাই বলছেন যদি কেউ সত্যিকার বিনয়ই হতে পারে আল্লাহর জন্য কেউ বিনয় প্রকাশ করতে পারে তাহলে পারে ওই ব্যক্তিকে আল্লাহ তালা মর্যাদা বাড়াতেই থাকবেন বাড়াতেই থাকবেন সময় দর্শক অহংকার অহংকারীকে তার চোখে বড় করে কিন্তু অন্য মানুষদের চোখে ছোট করে ফেলে আল্লাহ রসুলাম এভাবেই বলেছেন যে অহংকারে নিজের চোখে অনেক বড়। কিন্তু অন্যদের চোখে সে ছোট সে বুঝতেও পারে না আর বিনয়ী নিজের চোখে নিজের মনে নিজেকে সে সীমাবদ্ধতার ব্যাপারে সচেতন সে নিজেকে মিথ্যা বলে না নিজের যেটা আসে সে জানে কিন্তু জানে এটা সামান্য আল্লাহর দান পাশাপাশি আমার অনেক কমতি আছে আর আল্লাহ কবুল করেছেন কিনা আমি জানি না আমার পরিণতি কী হবে জানি না কাজেই আমি খুবই আল্লাহর নগণ্যবান্ধা এই বিশ্বাস তার ভিতরে গভীর আছে আর এই গভীরতার প্রকাশ তার আচরণে পায়। এজন্যই মানুষ তাকে ভালোবাসে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন সমানিত দর্শক বিনয়ের আরো দুটো কথা পরবর্তী আয়াতে লোকমানের এই ওসিয়তের পরবর্তী আয়াতে ১৯ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন ওয়ক আসুল তুমি অহংকারী আচরণ বন্ধ করবে সেটা নয় বিনয়ী আচরণ অর্জন করবে আর বিনয়ী আচরণের দুটো বিষয় বিশেষ করে আল্লাহতালা এই আয়াতে আমাদেরকে জানিয়ে দিলেন দুটো বিষয় কি তোমার কলার সরকে শোভন এবং সুন্দর করবে অবনত করবে আর তোমার চলনটা মধ্যপন্থায় হবে হাঁটা চলা মধ্যপন্থায় হবে এ দুটো হল বিনয়ের বড় প্রকাশ তুমি সমাজের একজন শ্রদ্ধা পাওয়ার মতো ব্যক্তিত্ব সমাজের অন্য মানুষদের শ্রদ্ধা করার মতো মানুষ এটা প্রকাশ করার জন্য কথা এবং চলন এই দুটো জিনিস অত্যন্ত বড় জিনিস কাজেই তুমি তোমার কথাকে সংযত করবে গলার সরকে নিচু করবে এবং তোমার চাল চলনে মধ্য অবলম্বন করবে সময় দর্শক কোরআনের এই ওসিয়তটা ভালো করে অনুধাবন করি আমরা সাধারণভাবে বড় গলায় কথা বলা উচ্চ স্বরে কথা বলা এটাকে খুব বড় কিছু মনে করি আল্লাহ এজন্য পরে আবার বলে দিলেন ইন্না আংকার জোরে গলায় কথা বলা উচ্চ স্বরে কথা বলা যদি কোনো বড়ত্বই হতো তাহলে আল্লাহর যে প্রাণীগুলো সৃষ্টি করেছেন এর ভিতরে সবচেয়ে যে প্রাণীকে মানুষ অবহেলা করে গাধা গাধার সর সবচেয়ে উচ্চ এটা আল্লাহ এইভাবে করতেন না উচ্চস্বরে ডাকাধা আর গাধাকে মানুষ গাধাই বলে সব দেশের মানুষই গাধাই বলে এবং এটাকে একটা নিম্নমানের প্রাণী বলে মনে করে কাজেই উচ্চস্বরে কথা বলা তো চিল্লে কথা বলা চিৎকার করে কথা বলা এটা তো মর্যাদার কাজ হতে পারে না এটা গাধার কাজ কত সুন্দরভাবে আল্লাহ তুলনাদী বুঝালেন কাজেই কথার ভিতরে চিৎকার করা চিল্লাচিলি করা বড় গড়াই কথা বলা কর্কশ স্বরে কথা বলা এগুলো বর্জনীয় এগুলো যদি ব্যক্তিত্বের প্রকাশ হতো তাহলে তো গাধাই বড়ো ব্যক্তিত্বের প্রকাশক হয়ে যেত বা সবচেয়ে শ্রেষ্ঠ প্রাণী বলে গণ্য হতো এটা তো হয়নি আল্লাহ তালা তাই সুন্দর উদাহরণের মাধ্যমে আমাদের বুঝালেন সুন্দর বিনম্বর স্বরে কথা বলার গুরুত্ব সময় দর্শক সময় হয়েছে বিরতিতে যাওয়ার বিরতির পরে আবারও আপনাদের কাছে ফিরে আসব ততক্ষণ আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি মোহাম্মদ বদ্রুদ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 যদি বিধান না হয় তাহলে তার অনিবার্য যে অনিবার্য শেখ সৈফিন তাই আসুন সুনার আলোকে জীবন গড়ার জন্যে পৃথিবী বাংলায় আপনাদের জন্যে নির্বাচিত কিতাব মারাম মিন আদিল্লাতি তিলাহ হকাম এর মাধ্যমে দর্শ হাদিসের সুব্যবস্থা করা হয়েছে আপনাদের সকলকে শোনার এবং জানার জন্যে সাদর আমন্ত্রণ জানাচ্ছি দেখুন বুলুবুল মারামের দার্শেহাদিস শুধুমাত্র অনুষ্ঠান টিভি বাংলায় আসসালাম আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ ওবার সম্বন্ধিত দর্শক ফিরে এলাম বিরতির পর আমরা আলোচনা করছিলাম সুরালুকমানের শেষ ওসিয়র উনিশ আয়াত লুকমান আলী ইসালাম তার পুত্রকে সুন্দর আচরণ মুক্ত বিনয় শেখাতে যে যে উপদেশগুলো দিলেন তার শেষ বাক্য তোমার সরকে বিনম্র করো তোমার চালচলনটা মধ্যপন্থায় করো কারণ চিৎকার করে কথা বলার ভিতরে কোনো ভদ্রতা নেই এটা গাধার কাজ কাজেই আমরা কথা বলার ক্ষেত্রে অন্য হাদিসে দেখেছি বেশি কথা বলা অসবন আচরণের অংশ আর এটা আমাদেরকে রসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে গৃহীত করে তোলে এবং কেয়ামতের দিন তার থেকে আমাদের দূরে সরিয়ে নেবে পাশাপাশি বেশি কথার পাশাপাশি বেশি জোরে কথা বলা চিৎকার করে কথা বলার অভ্যাস করা চিল্লাচিল্লি করা এগুলো অশোভনীয় এগুলো থেকে আমরা নিজেরা দূরে থাকব এবং আমাদের সন্তানদেরকে এগুলো যে খারাপ এটার উপরে গড়ে তুলব তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইসলাম আমাদের শেখাচ্ছে বিনয় এবং শোভন আচরণের দিক আধুনিক সভ্যতা আমাদের ব্যক্তিকেন্দ্রিক হতে আমাদের আচরণে কাঠিন্য প্রকাশ পেতে টাফ হতে শেখাচ্ছে ইসলামের সম্পূর্ণ বিপরীত তুমি কঠিন এটা নয় তুমি সমাজমুখী সমাজের মানুষের প্রতি মমতা প্রকাশক হোক এটা জন্য তোমার আচরণে প্রকাশ পায় সময় দর্শক কথাই আচরণে বিনয় প্রকাশ পাওয়া অহংকার মুক্ত চলা এটা তো শুধু মুখে বললে হবে না এটা আমাদের আচরণে শিক্ষা দিতে হবে স্বামী স্ত্রী যদি পরস্পরে ঝগড়া করেন চিৎকার করে কথা বলেন পিতা অথবা মাতা তাদের সামাজিক কাজকর্মে যদি এরকম চিৎকার কথা বলেন গাধার মতো কর্কশ কথা বলেন অহংকার ভরে চলেন ঝগড়া করেন আর সন্তানদেরকে এগুলো উপদেশ দেন তাহলে তো এটা হবে না এজন্য এই সুর আলোকমানের সামগ্রিক ওসিয়াতগুলোর মাধ্যমে আমরা যে বিষয়গুলো দেখি সেটা একটু অনুধাবন করতে হবে সম্মানিত দর্শক প্রথম বিষয় হল যে সন্তানদের প্রতি অতি সচেতন হতে হবে তাদেরকে লেখাপড়ায় ছেড়ে দিয়েছি স্কুল থেকে শেখবে এটাই যথেষ্ট নয় পিতা মাতা তাদেরকে উপদেশ দেবেন তাদেরকে বিভিন্ন বিষয়ে শিক্ষা দেবেন প্রতিষ্ঠানের পাশাপাশি পরিবারে সে সব শেখবে এ ব্যাপারে পিতামাতাকে সচেতন হতে হবে যেভাবে লোকমান আলী ইসালাম তার সন্তানকে সুন্দর করে উপদেশ দিচ্ছেন দ্বিতীয় বিষয় লোকমান আলি ইসালাম যে ভাষা ব্যবহার করছেন আদরের ভাষা মমতার ভাষা সন্তানদেরকে আদরের মাধ্যমে মমতার মাধ্যমে শিখাতে হবে কর্কশতা দিয়ে বারবার বার রাগ করে বিরক্তি দিয়ে নয় আমরা পিতামাতা আমরা অনেক বুঝতে চায় না যৌবনে কৈশরে শৈশবের যে প্রকৃতি এটা আমরা অনুধাবন না করে একটা কথা একবার না শুনলে বিরক্ত হয়ে যায় তাদেরকে রাগ করতে থাকি তাদের প্রকৃতিটা বুঝতে হবে আমরা শৈশব কৈশোর পার হয়ে এসেছি এজন্য সেই প্রকৃতিটা বুঝতে চাই না তাদের প্রকৃতি তারা বয়স পাচ্ছে পনেরো ষোলো বয়স হয়েছে এই প্রকৃতির চাহিদাটা কি আমাদের বুঝতে হবে একটু এদিক ওদিকে সরে যাওয়া অন্য বন্ধুদের কাছে যাওয়া তাদের দূরত্ব যেন তৈরি না হয় পিতামাতাকে বারবার সিনেহমায়া মমতা দিয়ে নিঃসংকোষে পিতার সাথে মাতার সাথে গল্প করবে আড্ডা দেবে এরকম আনতে হবে যেমন লোকমান আলী ইসলাম সব উপদেশগুলো বসে বসে গল্পের ছলে দিচ্ছেন এরকম পরিবেশ সর্বদা আমাদের সন্তানদের সাথে থাকতে হবে সমান্ত দর্শক কথাগুলো আদরের হতে হবে ইয়া ইয়া বড় হয়ে গেছে ছেলে সৎ কাতে অসৎকাতে নিষেধ করার মতো উপদেশ দেয় তবুও বলছেন বাবু কোচি, স্নেহের শক্তি এত যে তার ভিতরে এটা তাসির করবে সবচেয়ে বড়। যে আমাদেরকে তাদের সামনে মডেল হতে হবে তাদের জন্য পরিবেশ তৈরি করে দিতে হবে যেন তারা তাদের মতো ভালো পরিবেশে খেলতে পারে খেলাধুলো করতে পারে তাদের বন্ধুদের সাথে গল্প করতে পারে তারা কোনো বন্ধুদের সাথে মেশবে না এটাও যেমন ঠিক নয় আমি যে উপদেশ দিলাম তার বিপরীত চলছে কিনা এটা আমি খোঁজ নিলাম না এটাও ঠিক নয় রসল সাল আলিউসালাম যেভাবে কিশোরদেরকে সময় দিতেন আমাদের সেইভাবে সময় দিতে হবে সম্মানিত দর্শক সৌরা লোকমানের এই আয়াতগুলো থেকে এই ওসিয়াতগুলো থেকে আমরা জানলাম দিনের মৌলিক বিষয়গুলো কি কি। কোন মূলনীতিগুলোর উপরে সন্তানদের বড় করতে হবে তাওহিদের উপরে মুক্ত তাওহিদ পিতামাতার প্রতি যত্নশীল হওয়ার ব্যাপারে আল্লাহ তালার ইনসাফের উপরে দৃঢ় বিশ্বাস হৃদয়ে লালন করার ব্যাপারে কারণ এইগুলো থাকলেই সে বাকিগুলো অর্জন করতে পারবে দুর্নীতির সায়লাভ হয়ে যাবে পৃথিবীতে পাপ বয়ে যাবে অশালীন পোশাক আসতে থাকবে অশালীন আচরণ ছড়িয়ে পড়বে কিন্তু সে যেহেতু ইনসাফে বিশ্বাস করে ছোটো বড়ো যে কর্মই করি না কেন আল্লাহ দুনিয়াতে এবং আখেরাতে আমাকে দেবেন এই বিশ্বাস তার ভিতরে ক্রমান্বয়ে লালন করে গ্রথিত করে দিতে হবে সময় দর্শক এর এরপরেই হল সলাদ কায়েম করা মানুষদেরকে সৎ কাজে আদেশ করা অসৎ কাজে নিষেধ করা সবর করা কারণ সমাজমুখীতা ছাড়া আমরা আত্মকেন্দ্রিক সন্তান দিয়ে আখেরাতে নাজাত পাওয়া কঠিন হবে আর মুতাকিদের ইমামও আমরা হতে পারবো না কাজেই সমাজ সচেতন করা মনকার কি কি তাদের জানাতে হবে তারা নিজেরা বর্জন করবে বন্ধুদেরকে বর্জন করতে উৎসাহ দেবে বন্ধুদের সামনে না বলার যোগ্যতা অর্জন করবে বন্ধুরা বলছে অন্যায় চলে গেলাম না নিজে তো অন্যায় করবেই না বন্ধুদেরকে অন্যায়কে অন্যায় বলার মতো ব্যক্তিত্ব তাদের ভিতরে গড়ে তুলতে হবে লজ্জার নামে নত জানু হওয়া পাশে লোকে কিছু বলা রকম তাদের ব্যক্তিত্ব হবে না এই ব্যক্তিত্ব আপনাকে আস্তে আস্তে তার ভিতরে গড়ে নিতে হবে আপনি যদি বন্ধুদের সাথে কিছু করেছে রাগ করলেন আপনার থেকে সরে যাবে তাকে এটা অন্যায় আর এই অন্যায়কে অন্যায় বলা কালোকে কালো বলা সাদাকে সাদা বলা এটা এটা এটা কোনো অন্যায় নয়। বন্ধুদেরকে না না না। করতে আমি করব আমি করি তোমরাও করো প্রথমে বন্ধুদেরকে বলতে পারবে এরপর সমাজকে বলতে পারবে আর আপনার ছেলে যদি বন্ধুদের সামনে না বলতে না পারে বন্ধুদের যে কোনো আবদারকে মেনে নেয় অর্জুন ধ্বংসের পথ খোলা হয়ে যাবে এরপরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিনম্র আচরণ অহংকার মুক্ত হওয়া কাজেই সন্তানদের সামনে পরবর্তী প্রজন্মের সামনে আমাদের শিক্ষা ব্যবস্থায় জীবন গড়ার ব্যবস্থায় মিডিয়ার ভিতরে এই বিনম্রতা সমাজমুখীতা মানুষ দেখেই যেন আমাকে তার জন্য কল্যাণ করতে তার উপকারে হাত বাড়াতে আমি প্রস্তুত এটা সে বুঝতে পারে এই আচরণ আমাদের ভিতরে প্রকাশ পাবে এজন্য মানুষের প্রতি অশোভন আচরণ করা আচরণে অহংকার প্রকাশ পাওয়া এটা যেন সন্তানদের না থাকে পরবর্তী প্রজন্মের না থাকে এজন্য পিতা মাতাকে সচেতন হতে হবে শিক্ষা ব্যবস্থা এরকম করার জন্য চেষ্টা করতে হবে আমাদের এই জাতীয় গল্প এই জাতীয় শিক্ষা সমাজে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করতে হবে আর কেউ যদি না পারে আমি আমার সন্তানকে এইভাবে গড়ে তোলার চেষ্টা করব। কারণ আমার সফলতা তো সন্তানের ভিতরেই আমার সন্তানের মাধ্যমে আমি দুনিয়ায় তাদের দিয়ে আমার চোখকে শীতল করব আমি দুনিয়াতে মুতাকিদের ইমাম হব। আখেরাতে এদের সাথে একসাথে জাননাতে থাকব আর মৃত্যুর পরে কবরে এদের আমলের কারণে সবাব পেতে থাকব মর্যাদা বাড়াতে থাকবো এজন্য একটু কষ্ট তো করতেই হবে সম্মানিত দর্শক আমরা অনেকেই অনেক সময় ব্যয় করি অর্থনৈতিক সমৃদ্ধির পিছনে অনেক সময় ব্যয় করি রাজনৈতিক সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে কিন্তু আমাদের সবচেয়ে বড় যে নামত সন্তান এগুলোকে গোড়ে তোলার ব্যাপারে আমরা সময় বেশি দিতে পারি না পিতা সামাজিক কর্মে থাকেন তার বিনোদন হয় বন্ধুদের সাথে মাতা সামাজিক কর্ম থাকে মাতার বিনোদন মাতার বন্ধুদের সাথে আর সন্তানদের বিনোদন আমরা ছেড়ে দিয়েছি তাদের বন্ধুদের সাথে এভাবে হবে না পরিবারকে নিয়ে বিনোদন রসলাস্লাম যেভাবে পরিবারকে নিয়ে বিনোদন করতেন আপনার সন্তানের যেন আপনার সাথে গল্প করে আপনার সাথে বেড়াতে যেয়ে আনন্দ পেতে পারে এই ব্যবস্থা আমাদের করতে হবে কাজেই আমরা পরিবারের জন্য দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত আমাদের সন্তানদের জন্য সময় দেব এ ব্যাপারে সচেতন হতে হবে সম্মানত দর্শক এইভাবে যদি আমরা চলতে পারি তাহলেই আল্লাহ তালা কোরআনে প্রকৃত মোমেনদের যে আচরণ শিখিয়েছেন এই আচরণ আমরা অর্জন করতে পারব আর তা কি আল্লাহ তালার কাছে দোয়া করা রব্বানা হাবলানা মিন আজনা হদুর রিয়া কুর্রতা আয়ন ওই যে আল্লাহ আলী মু আল্লাহ আমাদেরকে আমাদের দাম্পত্য সাথী স্বামী স্ত্রী এবং আমাদের সন্তানদের আমাদের চোখের শান্তি পরিতৃপ্তি বানিয়ে দেন এটা অর্জন শুধু দোয়া দোয়া তো অবশ্যই করতে হবে দোয়ার পাশাপাশি আন্তরিক চেষ্টা থাকতে হবে আল্লাহ দেখবেন তো যে সত্যই আমার আগ্রহ আছে সত্যই আমি দোয়া করছি এবার যদি সন্তানদের লালন করতে পারি তাহলে আমরা এই সুন্দর আদর্শ পরিবার লাভ করতে পারব আর এই পরিবার যদি সমাজে বাড়তে থাকে তাহলে আমরা সুন্দর সমাজও পেতে পারবো সমাজ পাওয়াটা অনেকের একসাথের ব্যাপার পরিবার পাওয়াটা আমাদের প্রত্যেকের ফরজে আইন সমাজ দর্শক আমরা জুতা আবিষ্কারের গল্প প্রায় সবাই জানি রাজার মন্ত্রীরা চেয়েছিলেন রাজার পাটাকে ধুলামুক্ত করার জন্য পুরো জমিনকে চামড়া দিয়ে ঢেকে দেওয়া কিন্তু এটা তো সম্ভব না ওই মুচি তাকে শেখালেন নিজের পা জোড়া ঢেকে দাও তাতেই ধুলামুক্ত থাকবে আমরা সমাজকে হয়তো আদর্শ করতে পারব না কিন্তু নিজের পরিবারকে আদর্শ করা সম্ভব সুর আলকমানের ওসিয়তের আলোকে আমরা পরিবার গঠন করি সন্তান লালন করি নিজেদেরকে রক্ষা করি পরবর্তী প্রজন্মকে এই মানের করে গড়ে তুলি আল্লাহ তালা সেই তৌফিক আমাদের দান করুন আমিন আমা তৌফিক ইল্লা বি ওসলাল মোহাম্মদিনবীল উমি ও আল্লাহ আলিহি ও আসহাবিহি আজমাইন ওসালামু আলাইকুম ও রহমতুল্লাহি تخيل ورتل القرانا انا اسمح صوتك اسمع الاكوان ترىك الله يا من تصنعا من الحس في اعماقنا امنت لله সঙ্গ দল মল রো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 जकत दान अर्थ पाठातेन बैंक छात्रिंग টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন সাপোর্ট টিভি ডট টিভি যা মানুষকে যা দিন পরীক্ষায় সফলতা দান করে আল্লাহ আমাদেরকে সম্পদ দিয়ে পরীক্ষা করে সম্পদ নিয়ে পরীক্ষা করেন अनुप्राणी अंतरे भीति सृष्टिकारी हादिस समूह मंगलवार और शुक्रवार रत एगारोट्रचार सकाल दस टाय बांगल्